يا من عصيت الله يوما غافلا نسيت ان الله قد عطى ما كانيام عليك الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده أما بعد شمانت उपस्थितي বছরের এমন কোন দিন যেদিন পাশ্চাত্যের দেশগুলোতে নগ্ন অশ্লীল কার্যকলাপ সংঘটিত হয় না বেদিন নির্লজ্জরা জোড়া, দিনই কাটায় ব্যহায়াপনায় উন্মাদ হয়ে অসভ্যতায় ডুবে থেকে ওরা নিজেদের এই অসভ্য কৃষ্টি কালচারগুলোকে যত্রতত্র ছড়িয়ে দেওয়ার জন্য কিছু নোংরা জঘন্য দিবসের প্রচলন ঘটিয়েছে যেসব দিবসে তাদের চরম সীমায় পৌঁছে যায় তারা জন্তু জানোয়ারের মতো প্রকাশ্যে যৌনাচারে লিপ্ত হয় নগ্নতা যাক জমুকের সাথে উদযাপন করে আর এই দিবস পুঁজিবাদীরা একদিকে ওরা এর দ্বারা নিজেদের ব্যবসায়িক স্বার্থকে চাঙ্গা করছে দিকে মুসলিমদের মাঝে পাশ্চাত্যের অসভ্য নোংরা সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে প্রিয় উপস্থিতি বিশ্বব্যাপী পাশ্চাত্যের এই অসভ্য নোংরা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার যত নিকৃষ্ট দিবস রয়েছে তন্মধ্যে জঘন্য একটি দিবস হচ্ছে ভ্যালেন্টাইন ডে বা কথিত বিশ্ব ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবসের নামে আজ পাশ্চাত্যের ন্যায় বাংলাদেশেও হাজার হাজার তরুণ তরুণী জেনাভেবিচারে মেতে উঠছে আল্লাহ যেই গুনার ধারে কাছে যেতেও আমাদের বারণ করেছেন আজ সেটাকেই মানুষ পবিত্র মনে করছে জীবনের সফলতা মাপার মাপ কাঠি মনে করছে সবার আগে জরুরি হল এই নোংরা সংস্কৃতি মঞ্চায়নের ইতিহাসটুকু জেনে নেয়া কি এই ভালোবাসা দিবস কিভাবে এই নোংরা দিবসের সূচনা ক্যাথলিক বিশ্বকোষে এই ভ্যালেন্টাইন দিবস সম্পর্কে কয়েকটি ব্যাখ্যা পাওয়া যায় বিভিন্ন বইয়ে লেখা প্রসিদ্ধ ঘটনার স্বরূপেই রোমান সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াসের রাজত্বকালে বাধ্যতামূলকভাবে অনেক রোমানীয়কে সেনাবাহিনীতে যোগদান করতে হতো কিন্তু বিবাহিত লোকজন তাদের স্ত্রী সন্তান ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিতে চাইত না জন্য ক্লোডিয়াস রোমান যুবকদের বিবাহ নিষিদ্ধ করেছিল ওই সময় ভ্যালেন্টাইন নামক এক পাদ্রী সম্রাটের এই অন্যায় ব্যবস্থার প্রতিবাদে গোপনে বহু প্রেমিক প্রেমিকার বিবাহের ব্যবস্থা করে যার ফলে সম্রাটের পক্ষ থেকে ওই পাদ্রিকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেই পাদ্রী তার মৃত্যুদণ্ডের পূর্বে তার এক নারীভক্তকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে সেই চিঠিতে লেখা ছিল লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন এরপর থেকেই নাকি শুরু হয় এই ভ্যালেন্টাইন ডে এই দিবসটিকে নিয়ে এমন আরও কিছু কাহিনী কথিত আছে গোটা ইউরোপে যখন খ্রিস্টিয়ান ধর্মের জয় জয়কার তখনও ঘটা করে পালন করা হতো রোমিও একটি কালচার মধ্য ফেব্রুয়ারিতে গ্রামের সকল যুবকরা সমস্ত মেয়েদের নাম চিরকুটে লিখে একটি বক্সে জমা করত। অথপর ওই বক্স হতে প্রত্যেক যুবক একটি করে চিরকুট তুলত যার হাতে যে মেয়ের নাম বের হয়ে আসতো সে পুরো বছর ওই মেয়ের প্রেমে মগ্ন থাকত সাথে সাথেই তাকে চিঠি লিখত এই শিরোনামে প্রতিমা মাতার নামে তোমার প্রতি এই পত্র প্রেরণ করছি তাদের মাঝে এই সম্পর্ক সারা বছর বিদ্যমান থাকতো। বছর শেষে এই সম্পর্ক নবায়ন বা পরিবর্তন করা হতো এই কালচারটি কথক দৃষ্টিগোচর হলে তাদের কি বিষয়টি ভাবিয়ে তোলে তারা মনে করল একে সমে উৎপাদন করা তো সম্ভব নয় তাই শুধু শিরোনামটি পাল্টে দিয়ে একে খ্রিস্ট ধর্মের অন্তর্ভুক্ত করে দেয়া যায় তাই নির্দেশ জারি করল এখন থেকে এই পত্রগুলো সেন্ট ভ্যালেন্টাইনের নামে প্রেরণ করতে হবে কারণ এটি খ্রিস্ট নিদর্শন এভাবেই তারা ধীরে ধীরে সাথে সম্পৃক্ত হবে। তবে ইতিহাস থেকে জানা যায়। বহু থেকেই দেবদেবী পূজারী মুশরিকরা বছরের বসন্তকালে সাধারণত ফেব্রুয়ারিতে একটি নির্দিষ্ট সময় অবাধ যৌনাচার মেতে উঠত পরবর্তীতে গ্রিক রোমান মুশরিকদের এই প্রথাটিকেই কিছুটা ভিন্ন রূপে খ্রিস্ট ধর্মে গ্রহণ করা হয় তবে মধ্য ফেব্রুয়ারিতে মুস্টিকদের অবাধ যৌনাচারের উৎসবের সাথে বর্তমান কথিত বিশ্ব ভালোবাসা যে মৌলিক পার্থক্য নেই সেটা আজ স্পষ্ট আসলে এই দিনটিকে বিশ্ব ভালোবাসা দিবস না বলে বিশ্ব জেনা দিবস বলাই উত্তম আর আমাদের দেশে পাশ্চাত্যের অনুকরণে ভালোবাসা দিবসের আমদানি করে সাংবাদিক সফিক রেহমান পাশ্চাত্যে পড়াশোনা করা সাপ্তাহিক যায় যায় দিনের এই শফিক রহমান দেশে ফিরে ভালোবাসা দিবসের চল শুরু করে এই নিয়ে অনেক ধরনের মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত শফিক রহমানের চিন্তাটি নতুন প্রজন্মকে বেশি আকর্ষণ করে সেই থেকে এই আমাদের দেশে দিনটির শুরু এক পাশ্চাত্যপন্থী ব্যক্তির হাত ধরে এই দেশের বিস্তার ঘটে আজ বাংলাদেশে ভালোবাসার উৎসবের নামে প্রেমিক প্রেমিকাদের জন্য ফি রিকশায় ঘুরে বেড়ানোর ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দিবস উপলক্ষে আরলজ্জতা জেনাভেবিচার ধর্ষণ ও খুন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে বহুজাতিক কোম্পানি আর তাদের মিডিয়া বিজ্ঞাপন আমাদের কাছে আসার মিষ্টি গল্প শোনাচ্ছে কিন্তু এর তৃত উপসংহার আমাদের জানাচ্ছে না জীবন লাঞ্চ্যুত হচ্ছে কত বিয়ে ভাঙছে কত পরিবার নষ্ট হচ্ছে কেউ বলছে না সবাই শুধু রং বেরঙের কাগজে মোড়ানো চকলেটের আড়ালে চাপা দিয়ে যাচ্ছে গর্ভপাত করা ছোট্ট শিশুদের পৃথিবী বিখণ্ডার সোনার পেয়ালায় করে নীল বিষ পান করানো হচ্ছে তরুণ তরুণীদের সস্তা যৌন আবেগকে সুরসুরি দিয়ে সমাজে বিশৃঙ্খলা ও ফাসাদ সৃষ্টি করা হচ্ছে অথচ আল্লাহ তালা ফাস সৃষ্টিকারীদের পছন্দ করেন না নৈতিক অবক্ষয় দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে নির্লজ্জতা ও ব্যাহায় জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করছে যারা ইমানদারদের সমাজে এই ধরনের অশ্লীলতার বিস্তার ঘটায় দুনিয়া ওয়া খেরাতে তাদের জন্য আল্লাহ আল্লাহতালা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আজ তরুণ তরুণীরা বিবাহপূর্ব দৈহিক সম্পর্ক গড়তে কোনোরকম কুণ্ঠাবোধ করছে না অথচ তরুণদের আইডল হজরত ইউসুফ আলিহ সালামকেইকর্মের চেয়ে উত্তম জ্ঞান করেছিলেন রাখার জন্য কি অতুলনীয় দৃষ্টান্ত হে মুসলিম ভাই বোনেরা ভালোবাসার জন্য দিবসের দরকার নেই আল্লাহর দেয়া এই নিয়ামত প্রতিদিনের জন্য নিজ মা বাবা সন্তান সবার জন্যই ভালোবাসা আল্লাহর দিয়ে এই ভালোবাসার অপব্যবহারের পাচ্ছি দুফোটা অশ্রু ফেলে দোয়া ভিক্ষা করার আসুন আমরা এই নোংরা দিবসকে প্রত্যাখ্যান করি এর ব্যাপারে ভাইবন্দের সচেতন করে তুলি আল্লাহ আমাদের হেফাজত করুন আলাইনা ই